लक्ष लक्ष मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते बाध्य कर तरबीम तरबारी शांति तरब এই তরবারি সত্য এবং জ্ঞানের যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান বাংলা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওন আলহামদুলিল্লাহ ওয়ানুসল্লিম আলা সৈয়দুল মুসলিন রসুলেরব আলমিন মোহাম্মদিন আবদুল্লাহ ও আলা আলহিহি ও আসহাবিহি আজমাইন আবাদ সম্মানিত দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বিস বাংলার আল কোরআনের ওসিয়াত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আল্লাহ তালার দরবারে কবুলিয়াতের দোয়া জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুরালোকমানের আঠারো আয়াতের অহংকার মুক্ত বিনয় সুন্দর আচরণ যে আমাদের অর্জন করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে যে গুণে গুণান্বিত করে রেখে যেতে হবে রসল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সুন্দর আচরণের পুরস্কার কি আমাদেরকে জানিয়েছে অন্য হাদিসের রসুলাম বলছেন আলমুকিনু ইয়লাফুফু মোমেন নিজে সবার আপন হতে পারে অন্তর দিয়ে সবাইকে ভালোবাসতে পারে আর অন্যরাও তাকে আপন করে পায় তার কাছে এসে শান্তি পায় উলফত পায় আন্তরিকতা পায় মুমেনের। প্রকৃতিটা এমন সহজেই মানুষকে আপন করে নেয় সবাইকে ভালোবাসতে পারে আর অন্যরাও তাকে ভালোবাসে আর যে ব্যক্তি নিজে মানুষকে ভালোবাসতে পারে না যার ভিতরে স্নেহ মায়া মমতা ভালোবাসা কম আর অন্যরাও তাকে আপন করে পেতে পারে না তাকে ভালোবাসার আগ্রহ মানুষ পায় না ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণই নেই রসল্লাহ সাল্লাহ আলহিহ্লাম অন্য হাদিসে উত্তম আচরণকে ইমানের পূর্ণতার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন সোনান তিন মেজি অন্যান্য গ্রন্থে সৈহাদিস আল্লাহ রসুল সাল আসলাম বলছেন আকমানুল ইমান ইহিমুখ লোকান মোমেনদের ভিতরে তারই ইমান পরিপূর্ণ যে অন্য মানুষদের সাথে সর্বোত্তম আচরণ করে আর তাদের ভিতরে শ্রেষ্ঠ হলো যারা তাদের পরিবারে স্ত্রীদের সাথে সর্বোত্তম আচরণ করে উত্তম আচরণ ইমানের মাপকাঠি কেন কারণ ইমান তো চাই আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদের প্রতিটি কাজ দেখছেন এটা জানি আর ইমানের এই দাবির কারণেই আমরা আল্লাহ তালার বিভিন্ন আবাদত করি এই আবাদতগুলো কঠিন এবং ইমানের নিঃসন্দেহে প্রকাশ তবে আচরণটা প্রভাবিত হয় তাৎক্ষণিকভাবে মানবীয় প্রকৃতি রাগ করবে লোভ দ্বারা আক্রান্ত হবে হতাশা দ্বারা আক্রান্ত হবে মানুষের আচরণে কষ্ট পায় বিব্রত হবে তার প্রতি কষ্টের প্রকাশ করবে এটা সব সময়ের জন্য একটা কর্ম আর এই আত্মনিয়ন্ত্রণ অর্জন করা সকল পরিবেশে মানুষের সাথে ভালো আচরণ করতে পারা মুক্ত বিনয় সুন্দর আচরণ এটা অর্জন করতে পারা এটা কিন্তু অত্যন্ত কঠিন এবং বড় কাজ আর এজন্যই এটাকে ইমানের পূর্ণতার নমুনা হিসেবে দেখানো হয়েছে অন্য হাদিসে রসল্লাহ সাল্লাসম বলছেন সুনান তিনমীর জন্য সৈহাদিস ইন্নামিন আকিকুম ইলাইয়া কেয়ামত বাজলেসান ও আহাব্বিকুম ইলাইয়া আহা সিনুকুম আখলা আখান কেয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং আমার সবচেয়ে নিকটবর্তী স্থানে থাকার সুযোগ পাবে কারা যাদের আচরণগুলো সুন্দর যারা মানুষের সাথে সুন্দর আচরণ করে ও ইন্নামিনিকুম ইলাইয়া আবিকুম মিন্ন আর কেয়ামত দিন আমাকে শব্দ দূরে থাকবে আর আমার মোথুয়া সত্ত্বেও সবচেয়ে যাদের প্রতি আমি বিরক্ত থাকব। তারা কারা তিনটে বিষয় রসল্লা সাল্লাম এখানে উল্লেখ করেছেন যারা বেশি কথা বলে যারা কথা চিবিয়ে চিবিয়ে অহংবোধে বলে এবং যারা অহংকারী তাহলে সুন্দর আচরণের বিপরীত আচরণ কি আল্লাহ রুসাল্লাম বিপরীত আচরণ অশোভন আচরণ অসুন্দর আচরণের কয়েকটা প্রকাশ বলে দেন একটা বেশি কথা বলা আরেকটা হলো কথার ভিতরে চিবিয়ে চিবিয়ে একটা দাম্ভিকতা প্রকাশ করে কথা বলা আরেকটা হলো সামগ্রিকভাবে অহংকারী আচরণ কথার অহংকার ছাড়াও আচরণের অহংকার করা সময়ত দর্শক কম কথা বলা বেশি শোনা মানুষের কথা মন দিয়ে শোনা এটা রসল্লা সাল্লা সবচেয়ে বড় একটা শূন্য ছিল যখন কেউ তার সাথে কথা বলতো যিনি কথা বলছেন তিনি শেষ না করা পর্যন্ত তিনি শুরু করতেন না কথা কেটে দিতেন না আমরা আস রে আল্লাহ তালু বলছেন কান আলা রসুল্লাহ বলো আলাহিহি আত্মা এধুন্য এত আল্লাফু হবিহি আল্লাহ রসুল যখন কারোর সাথে কথা বলতেন তিনি কারোর ঘাড় ফিরিয়ে কথা বলতেন না পুরো দেহ ফিরিয়ে তার দিকে মুখ দিয়ে চোখ দিয়ে মনোযোগ দিয়ে এমনভাবে কথা বলতেন যে আমাদের ধারণা হয়তো বোধ হয় রসোল্লা কাছে আমি সবচেয়ে সম্মানই মর্যাদার মানুষকে সম্মান দিতে দাঁড়তেন ই এত এই সম্মানের মাধ্যমে তার ভিতরে একটা অলফত আন্তরিকতা তৈরি হয় কাজেই কম কথা বলা মানুষের কথা মনোযোগ মনোযোগদের শোনা মানুষ যত ছোট হোক বড় হোক তার প্রতি মর্যাদা বোধের প্রকাশ করা এটা রসল্লাহ সালামের সন্নত রসল্লাহ সাল আলি আসাল্লাম মানুষের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাটাকে একটা বড় এবাদত বলে গণ্য করেছেন তোমার ভাইয়ের সামনে একটু হাসি মুখে দেখা করবে এটা হাস্যজ্জ্বল আনন্দিত মুখে তার সাথে কথা বলবে এটা তোমার বড় আপাতত সম্বন্ধে দর্শক এটা এই হাসি কিন্তু কৃত্রিমতায় আসে না অন্তরের আন্তরিক ভালোবাসা শ্রদ্ধাবোধ যা সারা যে হাসি সে কৃত্রিম ধরা যায় এটাকে একতেসামা বলা চলে না মুস্কি হাসি বলা চলে না হাস্যজ্জ্বল চেহারা বলা চলে না কাজেই এই হাসি অর্জন করতে গেলে মানুষকে তো হবে আলু মিনি আল্লাহ ওই ওলাফ সমাজের সকল মানুষের ভিতরে তার অন্যান্য বিষয়গুলো গৌণ করে তার দুর্বলতাগুলো গৌণ করে তার ভালো দিকটাকে বড় করে আল্লাহ আমাকে যেটা দিয়েছেনটা আল্লাহর নিয়ামত এটা মনে করে তার প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা যখন অন্তরে আমাদের আসবে তখনই আমরা এই সুন্দর সন্নত হাসিটা হাসতে পারব দর্শক খারাপ আচরণের প্রকাশের ভিতরে যেমন বেশি কথা বলা রয়েছে অহংকার করা রয়েছে মানুষের প্রতি অবজ্ঞা প্রকাশ করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন কাফা বিলমার ইসমান আয়াহেরা আখাহুল মুসলিম একটা মুসলমানের জন্য মহাপাপ হিসাবে কবিরা গুনা হিসাবে এটাই যথেষ্ট যে সে তার অন্য কোন মুসলমান ভাইকে হেও বলে মনে করবে মনে করবে তার মনের ভিতরে ওই লোকটা আমার সাথে ছোটো বলে মনে হবে খুব ভালো করে লক্ষ্য রাখুন আচরণে হেও করেছেন অথবা মনের থেকে হে করেছেন দুটোই মহাপাব আর হেয় বোধ থেকে আসে খুব ভালো করে আমরা বুঝি আল্লাহ তালা দুনিয়াতে আমাদের ছোট বড় করেছেন কারোর বেশি শিক্ষা দিয়েছেন কারোর বেশি সম্পদ দিয়েছেন কারোর বেশি সৌন্দর্য দিয়েছেন কারোর বেশি শক্তি দিয়েছেন কারোর কম এটা খুবই স্বাভাবিক খুবই বাস্তব কিন্তু এটাকে আমার অর্জন নাকে আল্লাহর দেওয়া ভিক্ষা এটা অনুভব করার উপর নির্ভর করছে আমি কি অহংকারী না সুন্দর আচরণকারী যখন আমি আল্লাহর দেওয়া দানকে আমার নিজের অর্জন মনে করব আমি মনে করবো আমি ওর চেয়ে বড়। আর আমি যখন মনে করব যে না এটা আল্লাহ আমাকে দিয়েছেন আমি তখন ওর চেয়ে বড়ো মনে করব না সৌভাগ্যবান মনে করব। আমি যখন দেখব কোনো মানুষ আমার চেয়ে কম সম্পদ কম শিক্ষা কম যোগ্যতা বা কম প্রকৃতির রয়েছে আমি আমার ভিতরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে আপনি যখন দেখবেন একটা মানুষ তার ভাষাটা সুন্দর নয় আপনার ভাষা সুন্দর আপনার ভিতরে অহংকার আসবে কখন যখন আপনার সুন্দর ভাষা আপনার নিজের অর্জন বলে মনে হবে আর যখন আপনি মনে করবেন যে এটা আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছেন না দিলেও পারতেন তখন আপনার মনটা আল্লাহর কৃতজ্ঞতার প্রতি ধাবিত হবে যে আল্লাহ তোমার কত দয়া তুমি তো আমাকে ওরকম ভাষা দিতে পারতে আমার ভাষাটা সুন্দর করেছো ঠিক আচরণ ঠিক সম্পদ ঠিক এবাদত প্রতিটি বিষয়ে আমাদের প্রথম যে চিন্তা আমাদেরকে রক্ষা করবে সুরক্ষা দেবে সেটা হলো আমরা আমাদের প্রতিটি নিয়ামতকে আল্লাহর দেওয়া ভিক্ষা হিসেবে ধরবো আল্লাহ দয়া করে দিয়েছেন কেড়ে নিতে পারেন না দিলে কিছু করার ছিল না ওকে যে দেননি তার মানে এই না যে আমার চেয়ে খারাপ ওকে আল্লাহ হয়তো আমার চেয়ে বড় অন্য নিয়ামত দিয়েছেন এই চিন্তা আমাদের ভিতরে রাখতে হবে সম্মানিত দর্শক আর এটা যদি থাকে তাহলে পারে আমরা অন্য কাউকে অবজ্ঞা করার এই যে করুণ পরিণতি থেকে রক্ষা করতে পারবো নিজেদেরকে এ ব্যাপারে আরও ভয়ঙ্কর হলো এবাদতের অহংকার যেটাকে আরবিতে বলা হয় বিনস অজ নিজের মত নিজের রায় নিজের এবাদত নিজের দিনদারি ইত্যাদির ব্যাপারে নিজেকে পারফেক্ট মনে করা এবং অন্যগুলোকে ছোট মনে করা এটা প্রথমত আমাদেরকে ধ্বংস করে এটা অহংকারের চেয়েও মারাত্মক আল্লাহ রসুলস হাদিসে বলছেন ইনিবু আকাপ আইসল্লাকুম মা তোমরা যদি সব পাপ ছেড়েও দিতে পারো আমার বয় হয় সব পাপের সে মারাত্মক যে পাপ আত্মগরিমা আত্মতৃপ্তি আত্মতুষ্টি নামক যে মহাপাপ এটা তোমরা আক্রান্ত হয়ে যাও কিনা আত্মতুষ্টি আত্মতৃপ্তি বিভিন্নভাবে আসে তো এ বিষয়ে সবচেয়ে খারাপ আত্মতৃপ্তি হলো ধার্মিকতার তৃপ্তি আমরা সমাজে অনেকেই এটা আক্রান্ত এটা বাস্তব যে আমরা বিশ্বাস করি আমার মত আমার কর্ম অন্যদের চেয়ে ভালো এটা তো বিশ্বাস সবারই আছে কিন্তু এখানেও মূল বিষয় হলো যে আমরা কি নিজের অর্জন না আল্লাহর দেওয়া নিয়ে আমত হিসেবে এটাকে গ্রহণ করেছি সময় দর্শক এ সকল দিক আলোচনা আমরা বিরতির পরেই করবো ইনশাল্লাহ কারণ বিরতির সময় হয়ে গিয়েছে বিরতির পরে ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক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 জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি আল্লাহ। আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন কাল রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম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 দেখুন অর্ধাঙ্গিনী নাতিত সম্প্রচার সকাল সাড়ে নিস্টারিস্ট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 সম্মানিত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আত্মতুষ্টির ক্ষতিকর দিকগুলো যা অহংকারের সবচেয়ে নোংরা প্রকাশ আত্মতুষ্টির মাধ্যমে একদিকে আমরা অহংকার করি আল্লাহর নেয়ামতকে নিজের অর্জন মনে করি আরেক দিকে আমরা আমাদের জন্য উন্নতির পথকে বন্ধ করে দিই যখন আমরা অন্য মানুষের চেয়ে নিজেকে বড় মনে করি কোনো ব্যাপারে বিশেষ করে দিনদারি ধার্মিকতা ইত্যাদিতে তখন আমাদের আরও উন্নতির দরজা বন্ধু হয়ে প্রতি পরিতৃপ্ত হয়ে যায় সবচেয়ে বড়ো ভয়ঙ্কর বিষয় হলো এক্ষেত্রে সম্মানিত দর্শক যে আমরা দুনিয়ার টাকা পয়সা সম্পদ শক্তি এগুলো আমাদের আছে এগুলোকে নিজের মনে করলে অহংকারী হব আল্লাহর নিয়ামত মনে করলে বিনয়ী হব কিন্তু যে এবাদতগুলো আমরা করি যে মত প্রকাশ করি যে এবাদতটা করি যে সুন্নতটা পালন করি যে মত পথে আমি চলি এটা সত্য ঠিক বলে বিশ্বাস করলেও আমার এই আবাদতটা আল্লাহ কবুল করেছেন কিনা এটা তো আমরা কেউ জানি না তাহলে একটা অজানা বিষয়ের উপরে আমরা অহংকারের ভিত্তি স্থাপন করছি সময়ত দর্শক এজন্য জন্য দায়িত্ব হলো আমরা যখন কাউকে দেখব কারোর মত আমার মতের সে ভুল মনে হয় আমরা আল্লাহর প্রশংসা করব এবং কবলিয়াতের দোয়া করব আল্লাহ আমার আরেকজন ভাই তিনি ভুলের ভিতরে আছেন তুমি আমাকে ভালো পথে হেদায়ত করেছো তোমার শুক্রিয়া তোমার এই হেদায়তের মাধ্যমে আমি যে আমলগুলো করছি কবুল করো পাশাপাশি তাদের জন্য দোয়া করব যে আল্লাহ আমাদের অমুক অমুক ভাই যারা ভুল বুঝেছেন ভুলের ভিতরে আছেন তাদেরকেও আল্লাহ সঠিক হেদায়ত দাও তাদেরকে আমল করার তৌফিক দাও রসুল্লা আসাল্লাম সকল ওম্মতকে তুমি কবুল করে নাও আমরা দোয়া এবং ভালোবাসা শ্রদ্ধাবোধ অর্জন করতে পারবো সেক্ষেত্রে আমরা অন্য মুসলমানকে হেও করার যে মানসিকতা এটা ঊর্ধ্বে উঠতে পারব একটা কঠিন গুণা থেকে বাঁচতে পারবো অনেক স্বভাবও অর্জন করতে পারবো যেটা ভিন্ন সময় আমরা আলোচনা করব সম্মানিত দর্শক যেটা আমরা আলোচনা করছিলাম সুন্দর আচরণ এটা আল্লাহ আল্লাহতাল প্রিয়তম আবাদতগুলোর একটা এটা কেয়ামতের আমুল সবচেয়ে ভারী আবাদত রসুল্ল সাল্লাহ নৈকট্য পাওয়ার একটা কারণ এবং ইমানের পূর্ণতার প্রকাশ আর অসভন আচরণ এটা ঠিক তার বিপরীত আর অসভন আচরণ যত আছে তার একটা মৌলিক বিষয় হল অহংকার আর অহংকার থেকেই বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আসে কর্কশ কথা বলা বেশি কথা বলা কথা চিবিয়ে বলা মানুষকে কষ্ট দেওয়া আচরণে কষ্ট দেওয়া এগুলোর অনেকগুলোর একটা বড় কারণ হলো অহংকার ধৈর্যহীনতার পাশাপাশি অহংকার হলো মানুষের সাথে অশোভন আচরণ করার অন্যতম কারণ আর এজন্যই কোরআন এবং সুন্নায় অহংকারীকে এত বেশি খারাপ বলা হয়েছে হাদিস্বরীফে আসছে রসল্লা সাল্লা সাল্লাম বলছেন যার অন্তরের ভিতরে একেবারে অনুপরমাণু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না বিভিন্ন হাদিসে বিভিন্ন সহি সনদে অনেকগুলো হাদিসে বিষয়টা এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছেন আল্লাহ তালা বলেছেন আল কিবরিয়া উরে অহংকার তো আমার ভূষণ তো আল্লাহর ভূষণ একমাত্র আল্লাহ তো অহংকার করতে পারেন কারণ সব তার তিনি সব কিছুর মালিক আমরা বাকিরা সবাই তো আল্লাহর দেওয়া ভিক্ষা আমরা পেয়েছি নেয়ামত আমরা পেয়েছি কাজেই অহংকার আল্লাহ বলছেন আমার ভূষণ আর আমার ভূষণ নিয়ে যে টান দেবে তাকে আমি জাহান নামে ফেলে দেবো অহংকার করার অর্থ একান্তই আল্লাহর জন্য যেটা আল্লাহ করতে পারেন এই কাজ নিজে করার চেষ্টা করা আল্লাহর নিয়ামতকে আল্লাহর ভিক্ষাকে নিজের অর্জন মালিকানা বলে গণ্য করা আর অহংকার থেকেই তো সকল পাপের সৃষ্টি তবে এখানে আমাদের বুঝতে হবে অহংকার অর্থ কিন্তু কখনোই পরিচ্ছন্নতা সৌন্দর্য রুচিবোধ নয় আমরা ভুল না বুঝি বিনয় মানে নত যেন হওয়া নয় বিনয় মানে আত্মনির্ভর সচেতনতার সাথে মানুষের প্রতি শ্রদ্ধার প্রকাশ করা আর অহংকার মুক্ত হওয়ার মানে অপরিচ্ছন্ন অপরিষ্কার ইত্যাদি নয় রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে এটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করে দিয়েছেন যখন রসুল্লাহ সাল্লাম অহংকারের কথা বললেন তখন অনেক সাহাবি প্রশ্ন করলেন বিভিন্ন হাদিসে আসছে ইয়া রসল আমরা তো চাই যে আমাদের পরিষ্কার পরিধেয় হোক আমাদের পরিধানের পোশাকগুলো সুন্দর হোক আমার জুতো সুন্দর হোক আমার চেহারাটা সুন্দর হোক আমার চুলগুলো সুন্দর হোক আমাকে সুন্দর দেখুক আমি দেখতে শুনতে সুন্দর হই রুচিশীল হই রুচি রুচিসম্পন্নভাবে মানুষ আমাকে দেখুক এ তো ভালো লাগে আমাদের বুঝলি এটাকে অহংকার হবে এক ব্যক্তি বলছেন ইয়া রসল আল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক সৌন্দর্য দিয়েছেন আমার দৈহিক সৌন্দর্য চুলগুলো সুন্দর আমি পোশাক সুন্দর পড়তে ভালোবাসি এটা আমার খুব ভালো লাগে এটা এটাকে অহংকার হয়ে যাবে না জামিল জামাল, আল্লাহ তালা সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন সৌন্দর্য ভালোবাসা সুন্দর থাকার চেষ্টা করা এটা তো ইমানের একটা অংশ এটা কোনো খারাপ কিছু নয় ওলা কিন্ন কেবর বাতারুল হকাম অহংকার মানে এগুলো কিছু না অহংকার একটা মানসিক ব্যাধি যেটার মাধ্যমে দুটো জিনিস করে একটা সত্যকে গ্রহণ করে না মানুষকে হিও ভাবে দেখে কাজেই অহংকারের প্রকাশ সৌন্দর্য নয় আমরা পোশাকে পরিধানে সুন্দর হব আল্লাহ তালা জামিল সুন্দর সৌন্দর্য পছন্দ করেন আমাদের যতটুকু আল্লাহ তালা যাকে আর্থিক সামাজিক সচ্ছলতা মর্যাদা দিয়েছেন তার পোশাক আশাকে আচরণে এটার প্রকাশ আল্লাহ পছন্দ করেন ইনল্লাহু আই ইরা ইয়ারা আসারা নামাতিহী আল্লাভ আল্লাহ বান্দাকে যে নিয়ামত দিয়েছেন যে পরিমাণের সম্পদ এবং সম্মান দিয়েছেন সেই মানের পোশাক পরিচ্ছদ তার ভিতরে থাকা এটা আল্লাহ পছন্দ করেন তবে এটা অহংকার নয় পোশাক পরিচ্ছদ অহংকার আনে কখন যখন আপনি এটাকে নিজের গৌরব মনে করেন একটু খারাপ হলে মনটা খারাপ লাগে তখন আপনার ভিতরে অহংকার আছে না নেই এটা খুব সহজে বুঝতে পারবেন আপনি ভালো পোশাক পরেছেন খুব ভালো লাগছে একদিন খারাপ পোশাক পরেছেন কোনো খারাপ লাগছে না এটা আল্লাহ আমার কাছে দিয়েছেন পরিচ্ছন্ন কিন্তু অত নয় কোনো বিরক্তি লাগছে না মানুষ দেখে আপনার কি মনে করছে এত হতাশা আপনার ভিতরে নেই তাহলে বুঝতে হবে যে পোশাক আপনার অধীনে আছে আপনি পোশাকের অধীনে যাননি কিন্তু আপনি যখন পোশাকের অধীনে চলে যাবেন একটু পোশাক খারাপ হলে যত চলছেন খালি মনের ভিতরে খুতখুত করছে তখন বুঝতে হবে পোশাক আপনার উপরে মালিকানা পেয়ে গিয়েছে আপনি পোশাকের মালিকানাধীন হয়ে গিয়েছে ঠিক তেমনি সুন্দর পোশাক পরা সুন্দরভাবে চলা এটা ভালো জিনিস কিন্তু অহংকার কাকে বলে রসুলা সাল্লাম বুঝিয়ে দিলেন মানুষকে হেও মনে করা আমার চেয়ে ছোট মনে করা অথবা আমার ভিতরে অহংবতটা এমন বুঝতে পারছি এটা সত্য কিন্তু আমি যদি মেনে নি আমি তো ছোটো হয়ে যাব সেজন্য সত্যকে মানতে খারাপ লাগা এটা হলো অহংকারের মূল প্রকাশ সময়তো দর্শক সত্যকে মানতে কষ্ট লাগা এটাই তো বিপদগামী হওয়ার মূল পথ আর এই মানের অহংকারিত মানুষকে জাহান্নামি করে জান্নার থেকে আটকে দেয় সময়ত দর্শক এজন্য আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে অহংকারের প্রকাশ থেকেও মুক্ত হতে হবে আর সেই প্রকাশের কয়েকটা বিষয় সুরালকমানের এই আয়াতে আল্লাহ আল্লাতালা উল্লেখ করেছেন লা তোষা এর খাদ্যাকালীন নাস তোমার চেহারাটাকে মানুষ প্রতি কঠোর করো না অর্থাৎ তোমার আচরণটাই এমন যে তুমি একটা কিছু না তুমি বিনম্রতার সাথে চলো ওলা তাম শিফিল আর্দেমারাহা তুমি পৃথিবীর উপরে অতি উল্লাস নিয়ে চলো না পৃথিবীর উপরে অহংকার নিয়ে আচরণ করো না আল্লাহর আনে বলছেন অহংকারী ভাবে চলো না চলছ আচ্ছা তুমি কি জমিন ভেদ করে ফেলতে পারবে না পাহাড়ের চেয়ে বড় হতে পারবে আল্লাহ তালা বলছেন তুমি অহংকার বীর দর্পে চলছ খুব মচমচিয়ে চলছো তোমার আচরণে চল চলনে অহংকার প্রকাশ কি হবে? তুমি পা একেবারে তোমার অহংবদের ভারতে তুমি কি নিচে নেমে যেতে পারবে না তুমি বড়ত্ব প্রকাশ করতে করতে পাহাড়ের উপর উঠে যেতে পারবে কোনটাই পারবে না তুমি যে মাটির মানুষ ছোট্ট মানুষ মানুষই থাকবে কাদের নিজের সীমাবদ্ধতা বোঝো সেইভাবে চলো তোমার আচরণে বিনয় প্রকাশ পাক কুল্লু দাল কেকানা সেহু আইন্দা রব্যাক্রুহা এই সব খারাপ জিনিসগুলো আল্লাহ অপছন্দ করেন কাজেই অহংকারের সকল প্রকাশ থেকে আমাদের মুক্ত হতে হবে আর অহংকারের সবচেয়ে কঠিন যে প্রকাশ সেটা হলো আত্মতুষ্টি আত্মতৃপ্তি এটা আমাদের দুনিয়া আখেরা ধ্বংস করে দেয় আল্লাহ রসুল সাল্লা আলাইহালাম অন্য হাদিসে বলছেন আম্মাল মহলিকাত ধ্বংস করে কি জিনিস তা জেনে নাও অসহমতা কৃপনতা সম্পদ কুক্ষিগত করে রাখার চেষ্টা স্বার্থপরতা যখন মানুষের উপরে প্রভাব ফেলে মানুষ স্বার্থপরতা থেকে বেরোতে পারে না স্বার্থপরতার অনুভূতি সে আনুগত্য করে চলে এটা তাকে ধ্বংস করে ও হাওয়া মুক্তা যখন মানুষ নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোরআন এবং সন্ন্যায় বিশেষ করে হাওয়া মানে পছন্দ যেটা পছন্দ হলে সেটা মানে ধর্মীয় বিষয়ে সকল বিষয়ে কোরআন কি বলেছে সুন্না কি বলেছে এটা নয় আমার যেটা ভালো লেগেছে এটার পক্ষে দলিল দেওয়ার চেষ্টা করা এটাকে বলায় হাওয়া নিজের মনমর্জি মরজি খেয়ালকুশি প্রবৃত্তির অনুসরণ করা যখন মানুষ সত্য ওহি, কোরআন সুন্না এগুলো বিচার না করে শুধু নিজের পছন্দ হলো কি না এটা বিচার করবে তখন সে ধ্বংস হয়ে যাবে সময়ত দর্শক তৃতীয় ধ্বংসাক্ত বিষয়টি বলার আর সময় নেই আমরা পরবর্তী পর্বে এটা দিয়েই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ ততদিন আল্লাহ তালা আমাদের ভালো রাখুন এ দোয়া করে আজকের পর্ব শেষ করছি সুবাহানক আল্লাহমদিকা আশহাদু ইহ্লাক আসসালামু আলাইকুম ওরক We are in our lives, our lives, our lives. We are in this century. We are in our lives. We are in our lives. We are in our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 क्यों इसलम दिए छो आचरण जोर बोझार जन्म देख चरित्र गठने इसलम आज रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेषे भी